আবু সঈদ খুদ্রি রদুল্লাহ তাল্লা আনহু হতে বড়িত আল্লাহ রসুল সলাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যখন তোমরা আজান শুনতে পাও তখন মুওয়াজিন যা বলে তোমরাও তাই বলবে